শ্রীম ভাগবচন অনুবাদ্য শ্রী শ্রীমদ্ ঈশ উপাধে দ্বারা স্কন্দ্যা শ্লোক সংখ্যা বাইশ সমুত বিহার আধিপত্য গুণসানিব স হীরা যান যোগের যদি ব্রহ্মফল অষ্ট অথবা বা হায়সদের সঙ্গে অন্তরিক্ষে ভ্রমণ খরা বাসনা ভোগে থাকে জড় ভোগ সেগুলি সহ সেই সেই লোকে ভোগার্থে গমন করবেন তারপর উচ্চত লোকে জড় ভোগের সুযোগ সুবিধা নিম্নত লোকগুলি থেকে মহালোক ঊর্ধ্বে অবস্থিত সেই সমস্ত লোকে অধিবাসীরা সকলে অষ্ট সিদ্ধি লাভ করেছে তাদের যোগ সিদ্ধির জন্য কোন রকম অলৌকিক প্রক্রিয়া শিখতে হয় না এবং অনুর মত ক্ষুদ্র হাওয়া অনিমা থেকে লিথিলাভের জন্য কোন রকম অনুশীলন করতে হয় না তার ইচ্ছা মতো যেকোনো স্থান থেকে যা ইচ্ছা তাই প্রাপ্ত হতে পারে সিদ্ধি তারা সব ছাই ভারী বষ্ট হতে পারেন গরিমা সিদ্ধি তারা তাদের ইচ্ছা অনুসারে অথবা ধ্বংস করতে পারেন ইসিদ্ধিদ্ধি তারা সমস্ত জড় উপাদানগুলি নিয়ন্ত্রণ করতে পারেন বসিদ্ধি তাদে সমস্ত বাসনা চরিতার্থ করা এবং কখনো নিরাশ বসে সেই কোন রূপ ধারণ করতে পারেন কামাবাসায় সিদ্ধি এই সমস্ত ক্ষমতাগুলি উচ্চত লোকের অধিবাসীদের মধ্যে স্বাভাবিকভাবে বর্তমান রকম যান্ত্রিক সাহায্যে প্রয়োজন হয় না এবং তারা তাদের ইচ্ছা মত এক গ্রহ থেকে আর এই গ্রহে নিমেশে মধ্যে ভ্রমণ করতে পারেন পৃথিবীর অধিবাসের সব চাইতে গ্রহরিক্ষে যান্ত্রিক সাহায্য বেঁচে যেতে পারে না কিন্তু এই সমস্ত উচ্চত লোকে অত্যন্ত দক্ষ অধিবাসের অনায়াসে সবকিছু করতে পারে জড়বাদের যে অনুসন্ধি ব্যক্তিরা যেমন সারা পৃথিবী ভ্রমণ করে প্রত্যক্ষ ভাবে অভিজ্ঞতা অর্জন করতে চায় তেমনি অল্প বুদ্ধি সম্পন্ন তারা অনেক আশ্চর্যজনক কথা শুনেছে যোগের অনায়াসে তাঁদের বর্তমান জড় মন এবং ইন্দ্রিয় সমূহ সমূহ সেই সমষ্ট স্থানে গিয়ে জড় ভোগ করা এবং পূর্বে যে সমস্ত সিদ্ধিগুলের কথা উল্লেখ করা হয়েছে সেইগুলি জড় জগৎ ভোগ করা বিভিন্ন উপায় ভগবত ভক্তরা কখন অলিক এবং অনিত্য বস্তুরূপ অধিপত্য বিস্তারে আকাঙ্ক্ষা করেন ভগব ভক্ত পরম নিয়ন্ত্র পরমেশ্বর ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হতে চমেশ্বর ভগবানের শিব কর বাসনা বা পারমার্থী এবং উচ্চ জগতে হলে ভ্রমণের সর্বোচ্চ যাওয়া যেতে পারে কিন্তু ভগবত ধামে প্রবেশ করা যায় না ইন্দ্রিয় সমূহ ছিন্ময় রূপে পবিত্র হয় যখন সেগুলি আর এবং তারা যখন সর্বেশ্বর ভগবানের প্রেমময়ী সেই বাই যুক্ত হয় তখন তাদের আর জড় কলুষের দ্বারা কলুষিত হওয়া কোন সম্ভাবনা থাকে ইর্য মধ্যে এই দুই শব্দ আসে অল্প বুদ্ধি সম্পন্ন পরমার্থী তো কি করে অল্প বুদ্ধি সম্পন্ন হতে পারে বুদ্ধিমান লোক পরমার্থ চেষ্টা করেন অল্পভুদি লোকেরা শুধু আহার নিদ্রা ভাই মাইথুন জন্য ফসু দেয় বৃত্তিতে ব্যস্ত থাকে তো বুদ্ধিমান জন্য চেষ্টা করেন পরমার্থ তো সকলে পরমার্থ বুঝতে পারে না যে পরমার্থ আছে অনেক লোক তো শুধু ভৌতিক অর্থ আহার নিদ্রা ভয় মাইথুন তো এই সকলের জন্য জীবন জীবনযাপন এই সকল প্রাপ্ত করার জন্য এই সকল স্বাধীন করার জন্য জীবন জীবনযাপন করে তো প্রকৃত বুদ্ধির উদয় হয় এই প্রশ্নে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা এইরকম জিজ্ঞেস করে হচ্ছে প্রকৃত বুদ্ধির উদয় লক্ষণ ব্রহ্মা সে ব্রহ্ম কি ব্রহ্মা ভগবদীতায় ভগবান কৃষ্ণ কৃষ্ণ থেকে জিজ্ঞেস করেন তো ব্রহ্ম কি অধ্যাত্মা কি তো এইরকম প্রশ্ন করা হচ্ছে বুদ্ধি লোক লক্ষ্য এবং বুদ্ধি কিন্তু তাদের বুদ্ধি শুধু আহার নিদ্রা ভাই মাইথুন এই চারটি বিষয়ের মধ্যে থাকে সেজন্য তাদের কি রকম ভূতি আছে সেটা বুদ্ধি কিন্তু সেটা জড় ভূত এবং জড় সেটা কখনো বাস্তবিক হয় এবং সেটা ফরম নয় ফরম হচ্ছে আধ্যাত্মিক আধ্যাত্মিক সেই জন্য বাদিরা তো কখনোই অপবুদ্ধি সম্পন্ন হতে পারে না বুদ্ধিও লক্ষণ হচ্ছে অনুসন্ধান করে অল্প বুদ্ধি সম্পন্ন পরমার্থিক বাদের কি করে সম্ভব সেজন্য বুঝতে পারে যে এক বুঝতে পারে সকল পরমার্থ বাদিরা তো প্রকৃত পক্ষে অনুসন্ধান করে না এই শ্লোকে এই উদাহরণ আছে যে যোগীরা বিশাল ইন্দ্রিয়া সুখ অনুভব করতে পারে। অষ্টসিদ্ধি রকম সুখ আমাদের মানে এই পৃথিবীতে একজন যদি একটু কিছু জাদু দেখাতে পারে লোকেরা তাকে খুব মান এই প্রসিদ্ধ ছিলেন ওই পিসি সরকার এখানে তার নাম প্রসিদ্ধ আছে না কি জন্য জাদুঘর এবং দক্ষিণ ভারতে এই মহা বদমাস আছে সেই রকম জাদু জাদুঘরি করে এবং নিজেকে ভগবান বলতে পারে মানে তার কাপড় থেকে একটু ধরি প্রকাশ করতে পারে না সেই রকম করে কিছু বিভূতি দেখায় সেই বিভূতি কি আছে সেটা ছায় তো অষ্টসিদ্ধি সেটা কোন সমান মতো জাদু না অনিমা মা সিদ্ধি থেকে লোকেরা এত হালকা হতে পারে অনুর থেকে না ক্ষুদ্র হতে পারে এবং এইভাবে যেই কন বস্ত্র মধ্যেই প্রবেশ করতে পারে লঘু থেকে লঘ হয় লঘীমার সিদ্ধি তো এইভাবে শিরপ্রপাত ই প্রাপ্তি সিদ্ধির সম্বন্ধে নিজে অভিজ্ঞতায় এই উদাহরণ দিয়েছেন প্রাপ্তি সিদ্ধি কি যে যা যে কোনো জিনিস যা ইচ্ছা এক উদাহরণ দিয়েছেন যোগী আমি যখন ছোট ছিলাম এক যোগী আমার বাবা ঘরে আসলেন এবং আমাকে বলেছেন কি তো আমি বলো হচ্ছে যে খাবুলে আফগানি ডালেম সবচেয়ে বলো তো সেই যোগই ছোট পাশে বলেছেন যা সেখানে গিয়ে দেখেছেন আছে যেন সেই মুহুর্তে গাছ থেকে এনেছে এবং খুব সুন্দর তো এই এইরকম সিদ্ধি প্রকাশ করতে পারে তো যে প্রভাদে কি জন্ম সে তো করেছে আমরা তো ঠিক বলতে পারি না কারণ আমার সেই রকম সিদ্ধি নেই অনদে মন বুঝতে বিশেষ করে শত বছর আগে কথা হলো এই ঘটনা ছিল কিন্তু কি লাভ হলো সেই ছোট এক ছোট ছেলের জন্য কিছুদ কাবুল থেকে নিয়ে আসা তা থেকে কি হলো মানে জগতে কি কল্যাণ হলো শুধু তাদের শক্তি সিদ্ধি প্রকাশ করার মনে করেছেন এবং যে সবাই বুঝতে পারচা পড়বে যে আমি অত বড় যোগী আমি অত বড় যোগী নয় যে আমি এখানে রাখতে পারি থাকো তো সেটা একটু রকম ইন্দ্রিয় সুখ সবাই যে আমি বড় সবাই দেখবে তো এইভাবেই অনেক যোগী আছে যোগী অনেক যুগে যোগী খুব কম আছে সেই রকম কৃত্রিম যোগী অনেক আছে তারা হইত মানে যোগীদের মধ্যে কয়েকটা সৈনী আছে বিশেষ করে এবং ইন্দ্রিয়া সুখ ভোগ করা সুযোগ আরও অনেক ভালো হবে সেই জন্য তারা করে বিশেষ করে যৌন জীবনের জন্য করে কিন্তু যোগ প্রকৃত যোগ কি আছে ইন্দ্রিয় দমন কর কিন্তু এই সব বদমাস যোগাভ্যাস করে যাতে তাদের ইন্দ্রিয় ভোগ সুখ আরো বর্ণে যোগী অন্যরকম যোগী তো বাসবিক যোগী আছে হেমালয়া গর্থের মধ্যেই ওই সমাজে জঞ্জাল থেকে অনেক দূরে কঠোর থপাশর্যা পালন করে সকল ইন্দ্রিয় দমন করে সাধারণ জড় ভোগীদের অর্থ থেকে উর্ধ্ব আছে মানে তারা তারাই সাধারণ আহার নিদ্রা মাইনের জন্য থাকে না। তারা সিনেমা যায় না তারা সংসার করে না সেই রকম তো অবিবাহিত আছে সাথে যদি যোগিনী থাকে তো তারা তান্ত্রিক হতে পারে কিন্তু তারা যোগী তো আমরা যদি বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারি যে প্রকৃত পক্ষে তাদের অর্থ অথবা তাদের উদ্দেশ্য সাধারণ ভোগ বিলাসেতে থেকে অভিন্ন এবং এই সব তপশ্চর্য পালন করে থেকেই আমরা সিদ্ধি গুলো প্রাপ্ত করবো এবং সেই সকল সিদ্ধি প্রাপ্ত করে আমরা বিশাল সুখ ভোগ করবে অথবা আমরা সার্গ লোক যাব তাদের উদ্দেশ্য এই কী তো ইন্দ্রিয় সুখ ভোগ সেই জন্য তারা ফরমার্থী নন ফরমার্থ হচ্ছে ফরম যা কিছুই বড় কিন্তু এই জনজগতে সংসারে ইন্দ্রিয় সুখ ভোগ থেকে পরম এই উদ্দেশ্যে কৃষ্ণ প্রেম প্রাপ্তি তো এখানে বলা হয়েছে অল্প বুদ্ধি সম্পন্ন পরমার্থ কিন্তু এখানে ওই ফরমার্থ উল্লেখ আছে তবু বুঝতে হবে যে সেটা এই প্রসঙ্গে এই প্রসঙ্গে ফরমার্থ বাদীর পরমার্থ শব্দ আসে কিন্তু প্রকৃত পক্ষে ওই এইসব তথা ক্ষেত পরমার্থ বাদের তো প্রকৃত পরমার্থ করে না তো পরমার্থ প্রাপ্ত করার জন্য তো সর্বপ্রথমে এই ভাবনা থাকা প্রয়োজন আছে মানে এই হবে যে এই আমি আর এই হচ্ছে বাস্তবিক পরমার্থ রাজ্যে প্রবেশ করা প্রথম সফল এবং লোকের মানে যোগীরা খুবই বড়সি হলেও তাদের জঠা তিন এবং সেই রকম যোগী আছে আমি দেখেছি আমার প্রত্যক্ষ অনুভব আছে যে সেই রকম যোগী আছে কিন্তু যদ মানে তারা হিমালয়ে গুহা মধ্যে চাপাশ করে এবং দ্বাদশ বৎসর পর পর তারা প্রায় আগে চৌধুরাজ প্রয়গে উপস্থিত হন কুম্ভ মেলা তো সেখানে এসে তারা কি করে তো পরস্পর উম পরস্পর বিশ্লেষণ করে তোমার যথা তোমার জটা আমার থেকে ছোট আছে আমার জট আরো লম্বা আছে জ্যেষ্ঠ তো জঠা মানে খুব বড় তো দাদাস বছরে বসে তো এই ধ্যান করে যে খুমায় আমার জঠা দেখাবো এইভাবেই সন্তুষ্ট হব তো আমার জট এত বড় আছে এত লম্বা আছে তো সেটা তাদের অর্থ এবং হয়তো এই জঠার মধ্যে তাদের সিদ্ধি সংসার এত আছে আমরা শুনেছি যে ভক্তিবিন ঠাকুর এই যোগী দুষ্কৃতী যোগী বিশ্ব কিষণ তাকে দমন করেছে তো সেই বিশ্বকিশন তো তার মনে হয় খুব বড় বদমাশ ছিল বলেছে যে আমি স্বয়ং মহাবিষ্ণু এবং কখনো শুনিনি যে মহাবিষ্ণু হ্রাস করে অবস্থা যথা কথিত তো সেই এলাকা কয়েকজন দুষ্ট নারীকে নিয়ে মহারাস করেছে গ্রেফতার করে যোগী ছিল এবং যোগ যোগব থেকে ভক্তি নাথ ঠাকুরের অনেক জঞ্জাল সৃষ্টি করেছে তো ভক্তি না স্থিতি বুঝে হঠাৎ সে বৃষ কিশানের ফাঁসে উপস্থিত হয়ে খেঞ্চি নিয়েছে তার সব জঠা খেটে ফেলেছে এবং সেই সময় সেই মূর্চিত হয়ে সকল সিদ্ধি সকল যোগ বলী আছে যে এই বহুত খুবই শক্তিমান যোগী ছিল যোগী শব্দ তো প্রয়োগ হলো না কিন্তু এইজন মহা বলবান ছিল না মানে কিন্তু তার সমস্ত বউ ন্যস্ত হয়ে গেল তো আমরা ওই সিদ্ধি কথা বল এবং যায় মানে সাগের উপরে জনলোক মহালোক জনলোক থ্রহ্মলোক এই ছাড়টি আছে এবং তার উর্দে জগতে সকল আবরণ আছে তা এই জগতে বাইরে এই কারণ সমুদ্র আছে এবং তার কারণ করে বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা হয় তো সেটা সেই বৈকুণ্ঠ প্রাপ্তি হচ্ছে বাস্তবিক যোগীদের আকাঙ্ক্ষিত লক্ষ্য অল্প বুদ্ধি সম্পন্ন লোকের সাধন করলেও তার কৃষ্ণ প্রেম প্রাপ্তি সেজন্য পরমার্থিক জীবনে প্রথমে। আমাদের লক্ষ্য স্থির করতে হবে লক্ষ্য তো কি আমরা যদি জানি না যে পরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণের চরণে প্রেম সেবা করা তাহলে এই এই সিদ্ধি কথা শুনে আমরা আকাঙ্ক্ষিত হবে যে আমি ও রকম যোগী হতে পারি এবং শেষে এই তো কষ্ট গ্রহণ করলেও পরিসেষে তাদের ফল তো সাধারণ বোক বিলাসীদের মতো হয় এ থেকে বড় কিছুই নেই বড় আছে মানে ওই সাধারণ লোকেরা তো ওই সাধারণ ভাবে ভোগ বিলাস করে এবং যোগীরা সুখ ভোগ করতে পারে না খুব সহজে ভোগ করতে পারে খুব সহজ মানে যেমন ওই যোগী খবুল থেকে ধর দালেম নিয়ে এসেছে তো সাধারণ সেই রকম কবুল যাওয়া দরকার ছিল তো বজা থাকে কেনা সম্ভব আছে তো ওই যোগী তো কত বছর ধরে করেছেন যাতে ইচ্ছা থেকে প্রাপ্ত সিদ্ধি দ্বারা সেই তো तो লোক তো বাজারে গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে সেই রকম ডালিম কিনতে পারে আর একটা কাহিনী আছে এই সম্পর্কে যে একজন গ্রাম থেকে বাইরে গেছে এবং অনেক বছর পরে ফিরে আসছিল তার সেই সময় তার খুব লম্বা জঠা ছিল লম্বা দাড়ি ছিল এবং আমি যখন ছোট ছিলাম চলে গেলাম আমি যোগী হলাম আমি অনেক যোগাভ্যাস করেছি তো লোকেরা সেই যোগীকে মানে গ্রামবাসীর সেই যোগীকে বলেছে তো সেই যোগ করা থেকেই কি হলো কি তো যোগী বলেছে যে দেখাবো তো গ্রামে খাসে এক নদী ছিল তো সেই যোগী নদী পা করেছে হেঁটে এটা সম্ভব যোগীদের জন্য তো সবাই অবাক ছিল কিন্তু এই বৃদ্ধ লোক বলেছেন যে ঠিকই সেইটা সিদ্ধি সেইটা পঞ্চাশ পয়সা সিদ্ধি পঞ্চাশ পয়সা স্মৃতি কি বলে মানে কি অর্থ আছে পঞ্চাশ ফয়সের সিদ্ধি সে বলছেন এই কথা কি অর্থ আছে তো সেই বৃদ্ধ বলেছেন যে আমি নৌকা যোগে নদী পা করতে পারি ও মাঝিকে পঞ্চাশ ফয়সা দিয়ে তো এই যোগী এত ফর্স করে সিদ্ধি প্রাপ্ত হয়ে বিনা নৌকা বিনা মাঝি হেঁথে নদী পা করতে পারে এবং আমি ত্রিশ বর্ষ অদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে যোগীরা সেই রকম যোগীরা তো সাধারণ লোকদের থেকে আরো বড় মূর্কা আছে আমাদের জীবন জড় ইন্দ্রিয় ভোগ করা সে হচ্ছে আমাদের জীবন এবং পরমার্থী বাদীরা। ইন্দ্রিয় দমন করে যাতে তাদের ধরমার্থ প্রাপ্ত হবে কিন্তু কেও যদি ইন্দ্রিয় দমন করে যাতে তাহলে আরো বিশাল ভাবে ইন্দ্রিয় সুগ করতে পারে তাদের মূর্ধ সাধারণ লোকদের থেকেই বিশাল আছে এই হচ্ছে মীমাংস এবং থেকে কি বুঝতে হবে যে বুঝতে হবে যে আমাদের প্রকৃত যোগী হওয়ার উচিত আমাদের অর্থ কি সেই অর্থে তো ফরম হওয়ার তো ফরম কি আছে হ্যাঁ সে তো না তো সর্বপ্রথমে ফরম কি আছে সে তো হবে যাতে আমাদের লক্ষ্য আমরা নির্দিষ্ট করতে পারি আমাদের লক্ষ্য কি বিশাল ভাবে ইন্দ্রের সু সে তো না পরমার্থ হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ তাদের চরণে আমাদের মূল স্থিতি জি হয় খ্রিস্টানের তোদার সেই মূল স্থিতি প্রাপ্ত করা সেটা আমাদের ফরম অর্থ তা দ্বারা আমাদের ফরম ফলানো হয় সেটা সর্বপ্রথমে নির্দিষ্ট হতে সেই লক্ষ্য নির্দিষ্ট হতে হবে এবং তা অনুসারে আমাদের যোগ সাধনা করতে হবে তো প্রথমে সম্বন্ধ সেটা অর্জন করতে হবে আমি কে ভগবান খেয়ে আমি এবং ভগবানের মধ্যে কি এবং প্রসঙ্গে এই জড় কি প্রকৃতির চিঙ্গ আছে ভগবানের শক্তি সমূহ কি কি আছে দেবতা গন কে কে আছে তাদের কি কি পদ আছে এইসব সম্বন্ধে জ্ঞানে মধ্যে আসে তারপর অবিধেয় ব্যবহারিক কৃষ্ণ সের এই জগতে আমাদের অবস্থায় আমরা যা করি যাতে আমরা পরমার্থ প্রাপ্ত করতে পারি অর্থাৎ ভক্তিযোগ সাধন করে সেটা অবিধেয় এবং প্রয়োজন হচ্ছে এবং সেখানে চিরকালের জন্য কিন্তু মূর্খ লোকদের ভুল ধারণা আছে যে সম্বন্ধের সম্বন্ধে কি আছে আমি ইত্যাদি তাদের সম্বন্ধ এবং ভগবান ভগবানকে বিশ্বাস ও তারা মনে করে যে আমার সম্বন্ধ আছে ভগবানের সাথে তো ভগবান এই নির তো অভিদেয় হচ্ছে ওই সাধারণ জড়বাদী দেয় অপরমার্থী দেয় অভিদেয় হচ্ছে কাজ করা পয়সা প্রাপ্ত করা, এবং সেই পয়সা বে করে থেকে সকল উপাদান লাভ উপাদানোর জন্য এবং সেইটা প্রয়োজন প্রয়োজন হচ্ছে তাদের জন্য তাদের ভ্রান্ত প্রয়োজন আছে ইন্দ্রিয় সুখ ভোগ করা এবং এই যথা কথিত যোগেরা সম্বন্ধ আছে তারা মনে করে যে আমি যোগী আমার হচ্ছে যোগ সাধন এবং আমার প্রয়োজন হচ্ছে আমার অনদেয়া দেখান না ঊর্ধ্ব লোক যাও সেখানে ঈশাও সুখ তো সর্বপ্রথমে আমাদের লক্ষ্য করতে হবে ভক্তিযোগ ভগবানের নাম লক্ষ্য যদি থাকে লাভ পূজা প্রতিষ্ঠা তাহলে আমরা পাবো আমরা কৃষ্ণ প্রেম পাব না তো ভক্তিযোগে ওই অবিধে হচ্ছে সব নাম কীর্ত নাম কিন্তু আমরা প্রথম থেকে অস্ত না হয় যে আমাদের অর্থ হচ্ছে পরম অর্থ কৃষ্ণ শিব তাহলে ভক্তিযোগ সাধন করলেও আমাদের প্রয়োজন তো সুখভাবে ভক্তির নামে ভক্তির দ্বারে লাভ পূজা প্রতিষ্ঠা প্রাপ্ত করা তো সেটা আমরা পাবো আমরা পরমার্থ পাব সেই জন্য প্রথম থেকে বুঝতে হবে এবং হবে, সেই প্রেম প্রয়োজন সেই পরম সিদ্ধি প্রাপ্ত করার জন্য আমাদের পরমার্থিক জীবন সাধিত হওয়া উচিত হরে প্রশ্ন কোনো প্রশ্ন আছে কি need question what's the question seven yeah. well if, i think you only know slovenian as your other language so i don't know that so you better speak in english uh, we many times here the have to feel shune jay আমাদের শ্রবণ করতে হয় আমরা যদি ঠিক মতন করতে চাই কিন্তু শ্রীকৃষ্ণ চৈচন্দ্র মহাপ্রভু কলিযুগের জন্য বিশেষ করে হরিনাম খর অনুমোদন করেন এবং মুখ্য শ্লোক হচ্ছে ওই হরিনাম হরিনামের শ্লোক এবং এই শ্লোকে যে আমাদের যা আমাদের শ্রবণ করতে হবে তার কথা শুধু যে নাম করতে হবে সেই উল্লেখ আছে এটা এতে আমরা কি উত্তর দেব তো হারিনাম শ্লোক বলেছেন চৈচান্য মহাপ্রভু কিন্তু শুধু সেই শ্লোক দিলেন না তার সাথে আরো অনেক উপদেশ দিয়েছে চৈচান্য চরে চামড়ে তাই আমরা মহাপ্রভু অনেক বাণী ফাই এবং মহাপ্রভুর বাণী বিস্তৃত ভাবে সংকলিত আছে গোস্বামী সাহিত্য মধ্যে বিশেষ করে জীব গোস্বামী শ্রীকৃষ্ণ সেই ছ মহাপ্রভুর তো সুসুন্দর ভাবে সংকলন করেছে তার সৎসন্দার্ভের মধ্যে তো নাম তো উচ্চারণ করতে হবে নাম পূর্ণ আছে পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত কিন্তু কি ভাবে সেই নাম জাপ্ত হবে কি বুঝতে হবে ভক্তিযোগ পদি কি আছে সেটা ছ মহাপ্রভু বলেছে চৌসী ভক্তি অঙ্গ যা ভক্তি সম্রাথ সিন্দুতে আছে এই চৌশী ভক্তি অঙ্গ বলেছেন এবং তার পরে ছইথানে চৈতন্যইটা পাই যে চৈতন্য মহাপ্রভু এই ছৌ সতী ভক্তি অঙ্গ রূপ গোস্বামীকে এবং ভক্তি থার অনুসারে মহা শ্রীকৃষ্ণ মহাপ্রভুর উপদেশ অনুসারে স্বামী থার ভক্তি সম্রেচের সিন্ধু নামক মহাগ্রন্থ রচনা করেছে মহাপ্রভু বলেছেন নাম এ কেবলম কিন্তু সুদ শুধু সে তো বলেন না প্রসঙ্গে বুঝতে হবে শাস্ত্র বিশাল আছে এবং যদি শুধু আদেশ নেই এবং অনেক বুঝে না মুসলিম গ্রন্থ থেকে যে একজন মুসলিম প্রতিদিন নামাজ পড়ার জন্য পাঞ্চ বাধীনে যেতেন কিন্তু হঠাৎ একদিন মসজিদে যাওয়া বন্ধ করেছেন তো একবার রাস্তায় ওই মুসলিম muslim মিলন হলো ek মানে সেই এলাকার ফিরের সাথে জিজ্ঞেস করেছেন যে আরো মসজিদে আসছ না বই পড়েছি এর মধ্যে লেখা হলো তো মসজিদে যাওয়া উচিত না প্রবেশ করেও না জিজ্ঞেস করেছেন রকম লেখা আছে ইসলামী ধর্ম মধ্যে আছে তো তো ওই বই আমাকে দেখাবে বই নিয়ে এসেছে এবং পেয়েকে দেখাচ্ছে এবং সেখানে লেখা ছিল এই খ্রিস্টের নিচে মসজিদে প্রবেশ করেও না তারপর পৃষ্ঠে দেখেছেন মসজিদ মসজিদে প্রবেশ করেও না হাত মু একটা পরিহাসিক শিক্ষা সেই জন্য শাস্ত্র পরম্পরা আচার্যদের দ্বারা বুঝতে হবে যেমন শাস্ত্র আছে বিধি ওই জীব হত্যা করে রাত্রে কালী মাথাকে ছাগল সেই রকম পশুর বলিদান করা যায় সাশ্রয় আছে কিন্তু শুদ্ধ বৈষ্ণব আর আরেক আরো কি যখন আমরা মানে এসে যাই এগুলো যেমন আমাদের এসে যাইছো যাক ধরবে না এসে ধরবে না আমি বড় বৈষ্ণব আমি খুবই নম্র আমি সবচেয়ে নম্র বৈষ্ণবেন কথা আমি আছি সবাই আছে ও আমি কথ মানে এই বাইরে আমরা নম্র দেখা দেখাই কিন্তু অন্তরে খুব অহংকার আছে আমি আমি এই তো আমি সবচেয়ে নম্র না না আমি সবচেয়ে নম্র মধ্যে প্রতিযোগিত হয় তো এসে যাই সেই ভাবনা তো যাক কি উত্তর দেব আমিও লাভ পূজা প্রতিষ্ঠা চন্দ্র সব কিছু কর আমার একই অবস্থা আমার একই অবস্থা আমার একমাত্র উপায় আছে ছিল প্রবাদের চরণ ধর আর কিছুই জানে হরে কৃষ্ণ